হরে কৃষ্ণ আপনারা সকালে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আপনারা সবাই কি সুখে আছেন সবাই সুখে আছেন সবাই সুখী না আমি সুখী না আমি দুঃখী আছি বছর ধরে আমি হারি নাম করতে তবু ভক্তি হচ্ছে না সেজন্য দুঃখী আছে কিন্তু আশা আছে যে শ্রীকৃষ্ণের চৈতন্যভু কৃপায় এই অধম এক একদিনে একটু কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ কি কি আছে কি জয় না কি জয় কিন্তু কি আছে এর সম্বন্ধে একটু আলোচনা করা দরকার श्री चैचंद्र महाप्रभुर स्थापित जल्पना चलते कि आस वस्तु আমাদের শাস্ত্র থেকেই বুঝতে হবে শাস্ত্র মধ্যে সর্বোত্তম হচ্ছে শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভাগমান প্রিয়ন পারমহাম জ্ঞানমে শ্রীমদ্ভাগ বলা হচ্ছে যে এই শ্রীমদ ভাগবত হচ্ছে এর উপ হচ্ছে যে অন্ন শাস্ত্র বদ্ধজীবা ইন্দ্রিয় সুখে বৃদ্ধি করার জন্য নির্দেশ রয়েছে যাতে লোকের ফমার্গ ছেড়ে পূর্ণ কর্মক্ষেত্র ক্ষেত্রই আসবে বদ্ধজীবদের প্রভৃতি আছে ইন্দ্রিয় তর্পণের জন্য তারা যদি শাস্ত্র অনুসারে জীবনযাপন করে না তারা ইন্দ্রিয় সুখ প্রয়ত্নায় অনেক রকম পাঠ করবে সেজন্য যাতে লোকদের মঙ্গল হবে সাশ্রয় অনেক নির্দেশ আছে যারা জীবদের প্রকৃত মঙ্গল বিধান নয় কিন্তু যাতে তাদের পুরো আমা অনেক রকম নির্দেশ রয়েছে শুভ কর্ম করলে স্বর্গ লোকে যেতে পারবে এই রকম নির্দেশ আছে সেটা আমাদের পুরা পথন থেকে রক্ষা করার জন্য আছে কিন্তু সেই রকম বিধি পালন করা থেকে আমাদের পুরো মঙ্গল প্রাপ্ত করা সম্ভব না কর্মকাণ্ড আছে জ্ঞান খান্ড আছে এবং সর্বোত্তম জীবদের একমাত্র কল্যাণ পন্থ আছে শুদ্ধ ভক্তিমর্গ সে তো চৈতন্য মহাপ্রভুর প্রচারিত পন্থ এবং সে তো হচ্ছে শ্রীমদ্ আসল বাণী সেজন্য শ্রীমদ্ ভাগবত পুরাণম আমলম এই শ্রীমদ্ ভাগবত ক্ষুণ্ণকর্ম জ্ঞানমর্গ धर्मे सम्बन्धे भागवते सकल बद्धी एक मात्र कल्याण उपाय कथा आल की आचे, कलुष की आचे, মহান বিচারে ধর্ম অর্থ কামা ওর মোখ এই চারি পুরুষার্থ এইসবও কলুষিত আছে কারণ সাধারণ ধর্ম পালন করে থেকে না শুদ্ধ ভক্তি ফাটে মাঝখানে মোবাইলে কথা বলো জিদ্নে উপায় নেই আপনারা দয়া করে সবাই মোবাইল বন্ধ করুন জানি যে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলা দখা আছে কিন্তু বিচারে এই কথা যে আমি এই কথা বলছি সেটা এই কথা এই কৃষ্ণ কথা এই শ্রীমৎ ভাগবতের কথা সেটা আপনাদের লৌকিক কথা থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ আছে তো ধর্ম কামা এবং মোক্ষিত আছে পরমার্থ নেই আসলে পরমার্থিক না ধর্মিক উন্নয়ন করার জন্য অর্থ আছে ধর্ম আছে কিন্তু সেটা আমরা শ্রীমাদ কামা এবং আছে আমরা যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে চেষ্টা করি সেই কামনা বাসনা পূর্ণ করা সেটা সাধারণ ধর্ম অথবা বলে কিন্তু ভক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের কামনা বাসনা ছেড়ে পূর্ণ কর শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মরামা আত্মকাম তিনি হচ্ছেন পূর্ণ কিন্তু কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা কাম এবং প্রেম এই দু মধ্যে এই পার্থক আছে সব কিছু যা আমরা করে নিজের জন্য শুদ্ধ কামনা পুরো করার জন্যে আমরা সব কিছু যা করে সেটা প্রেম বলে তো ফরমার্থ শুদ্ধ কামা এবং এই ভব সংসা পুনরাবি জানান পুনরাবি মারানাম পুনরাবি জননী জঠরে সায়ানাম এই চৌরাশি লক্ষ জনের মধ্যে প্রবেশ করা পুনরাবি জানান বার বার জন্ম নেওয়া হয় এবং বা মৃত্যু হয় এই হচ্ছে থেকেই মুক্ত হওয়া মৌক কিন্তু তার উপরে আছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি সেই চান মহাপ্রভু বলেন না জগদীশ মহাব যে আমি ধন জন মনে অনেক অনুগামী ঠাকা পাইস জনপ্রিয়তা সুন্দরী শ্রী এবং স্কাস এবং সবকিছু যা সাধারণ বদ্ধদীপ যে চায় সেগুলো আমি চাই না আমি মুক্তিও চাই না আমি অনেক জন্ম গ্রহণ করতে যদি আমি প্রত্যেক জন্মায় জগদীশ কৃষ্ণের গোবিন্দে অহৈতুকি সেবা লাভ করতে পারব হয়তুকি মনে যার মধ্যে কোন নিজের সাথে না শুদ্ধ ভক্তদের ইচ্ছা আছে মন ধন থনু বাক্য সবকিছু শ্রীকৃষ্ণের প্রেময়ী সেইভাই নিযুক্ত কর এই হচ্ছে শুদ্ধ ভক্তি এই হচ্ছে শ্রীমদ্ভাগ একমাত্র বিচার এবং প্রচার সে জন্য শ্রীমদ ভাগবত পুরাণম আমলম তৎ বৈশবানম প্রিয়ম শুদ্ধ ভক্তদের প্রিয় গ্রন্থ আছে এই শ্রীম ভাগবত এই জ্ঞান আছে। গ্রন্থ থেকে আমরা জ্ঞান পাই তো অনেক রকম জ্ঞান আছে এখান থেকে ঢাকা মতিঝিও কত দূর আছে চল্লিশ কিলোমিটার সেই রকম তো সেটা একটা রকম জ্ঞান এই গ্রাম থেকে মতিঝিএল কত দূর আছে চল্লিশ কিলোমিটার সেটা একটা রকম জ্ঞান মতিঝিও এখন তো ঝিল নেই এখন বড় বড় বিল্ডিং আছে নাম আছে মতিঝিল এই দেশে এই গ্রামে বর্ষার সময়ে। জেল হয় নাকি সেই জন্য গ্রামে লোক তো শহরে যেতে চায় গ্রামে একটু কষ্ট হয় কিন্তু শহরে অনেক খরচা আছে না এখানে বর্ষাকালে কষ্ট হয় কিন্তু শহরে বারো মাসে ট্রাফিক জ্যামে কষ্ট আ প্রদূষণে কষ্ট হয় তো প্রভুপাত বলেন আমাদের হরমপুজ গুরুবাই শ্রী শ্রীমৎ লোকনাথ মহারাজ শিলপ্রভপাত লোকনাথ মহারাজ কি বলেন গ্রামে গ্রামে প্রচার এবং সবাইকে প্রচার করো যা চাই চারাHare নামের জন্য আসক্ত হবে এবং গ্রামে জীবন চলবে না গ্রামে থাকা ভালো মনে শহরে শুধু হাওয়া প্রদূষণ হয় না মনেরও খুব প্রদূষণ তো গ্রামে থাকো এবং হরিনাম করো আপনার ফরমঙ্গল হব হরিনাম করো ফরম মঙ্গল হয় হরিনাম করে থেকে কিন্তু গ্রামে পরিবেশ आरो इंद्रिय तृप्त चिंता है यो व्यस्तरा छब्बीश दिन मध्य चौबी घंटा मध्य रामी ढाका चट्ट ढा शहरे प्रवेश करार दुई कलोमीटर लम्बा जाम छ এক বাজে তো খুব সুন্দর ভাবে সুন্দর গ্রামে সুন্দর বাতাস আছে অনেক গাছ আছে ক্ষেত আছে শহরে এই জায়গা নেই যাওয়ার জন্য জায়গা নেই খুব ভিয়ে থাকে তো এই শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমহংস দেগবান স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীমদূর্ণ জ্ঞান মানে ওই প্রতি শ্লোকে এতে জ্ঞান আছে যা আমরা সাধারণ স্কুলে ফাইনাল স্কুলে কি শিক্ষা শিকা হয় অংশ ভূগোল ইতিহাস বিজ্ঞান এইসব বিষয় আছে কিন্তু ভগবান কে আছে আমরা কে আছে আমরা এবং ভগবানের সাথে আমাদের কি সম্বন্ধ আছে এই জ্ঞান মুসলমানদের খুব ভালো সিস্টেম আছে কিন্তু বিশেষ করে ছেলেদের কোরআনে জ্ঞান দেওয়ার জন্য সেটা ভালো মানে যদি মুসলমান হন তো যদি হিন্দু হন সকল শ্রীমাদ জ্ঞান হাওয়ার উচিত কিন্তু আজকাল কি ঢুকে বিষয় যে অনেক হিন্দু আছে যারা ভগবত গীতা এক শ্লোক অন্যান্য মহাপ্রভুর প্রচার শাস্ত্রের উপরে স্থাপিত আছে এবং সেটা হচ্ছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সঙ্গে বিশিষ্ট যে আমরা মনের কল্পনা দ্বারা কোন কথা বলে না আমরা কথা বলি আমি কালে খুব বিভ্রমিত ছিল আমার জীবনে উদেশ্য কি আছে ভুজে না দেখি জয় আমাদের শে কেউ বিশেষ গরিব না সকালে খাতছে চেষ্টা আছে সবাই চ বড় দনে না কিন্তু সকালে খাতছে বাড়ি আছে কা জায়গায় আছে জীবী আছে এইসব জিনিস আছে সকালে কিন্তু চিন্তন করলাম উদ্দেশ্য কি আছে তো অনেকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ ঠিক মতো উত্তর দিতে ও পাদ্রেও বলেছেন যে তো ভালো হ্যাঁ প্রার্থনা করো কিন্তু আছে ঠিক মতো উত্তর দিতে পারত না এবং দেখলাম যে আদ্র মদ খায় সিগারেট খায় টিভি দেখে তো ভাবছিলাম যে তাদের টিভি দেখা হয় তো তাদের আধ্যাত্মিক উপলব্ধি কি আছে এই সাধারণ মানুষদের মত সাধারণ মানুষ সব করে কিন্তু যারা আধ্যাত্মিক পথে আছে তাদের জন্য এইসব করে উচিত না সেটা আমি এমনি নিজের ভাবনা থেকে বুঝতে পারলাম যুবকাল তো অনুসন্ধান করে অনেকে কাছে গেলাম অনেক ধর্মীয় যে মত নিজের বুদ্ধি থেকে সৃষ্ট মত তারা জানে না তো ফরি সেই সেই বুঝলাম যে আমরা যদি কে বুঝতে চায় তাহলে সেই জ্ঞান নিজের কল্পনা জল্পনা অনুসারে আমাদের ভগবান এর সম্বন্ধে জ্ঞান দিতে পারে না তো জ্ঞান শাস্ত্র থেকে উদাহ করা দরকার কিন্তু দেখলাম যে অনেকে যারা শাস্ত্র শাস্ত্র থেকে কথা বলে শাস্ত্র মানে বেদ বেদশাস্ত্র আছে কোরআন আছে বাইবেল আছে এইসব কিন্তু দেখলাম না মনে করলাম যে বড় বড় কথা বলে যদি তাদের আচরণ বড় হয় না যেমন বললাম যে ওই তো কথা বলে তারা সাধারণ মানুষদের মতো ইন্দ্র ইন্দ্রিয়া তৃপ্তির প্রতি আসার্থ থাকে তো স্পষ্ট আছে যে তারা শুধু মুখে কত বলে কিন্তু তার কিছু কিছু পাইনি কিন্তু তো আমি যখন সার্ব প্রথমে ব্রিটনে স্থিত ইস্কন মন্দিরে গেলাম তখন আমি বললাম যে আমাকে যদি সন্তুষ্ট করতে পারবেন আমি আপনাদের সাথে যুক্ত হব কিন্তু দেখলাম যে অনেকেই অনেক রকম কথা বলে এবং এই কম পর্যন্ত আমি সন্তুষ্ট হলাম তো আপনারা ভগবানের সম্বন্ধে কথা বলেন तो क्यों अपने कथा विश्वास मत आता कें विश्वास कथा बोल इनी बोलें शुदू सातुष्ट हलम যে এখানে শুধু একজন মানagara নতুন ভগবানের কাছে চলছে এইরকম অনেক নাতুন না নোকো অবতার আছে কিন্তু ইসকন মন্দিরে তার কন নকল অবতারে কত নতুন মনগর অবতারে কত বলে না প্রাচীন অনাদি শাস্ত্র কত বল তো সেটা আমি দেখলাম এবং দেখলাম যে ইস্কন ভক্তরা তারা শুধু উঁচু কত বলে না নিজের জীবনে ও শুদ্ধ আচরণ করে যা আগে আমি ভগবানের প্রেরণায় বুঝতে পারলাম যে এইসব আমিষ আ হাক সেটা ভালো না ওইসব মাছ মাংস ডিম ওইসবা নিরামিষ হাসি আছে তো সেটা দেখে খুব খুশি হলাম কিন্তু ওই ভক্তরা আমাকে বলেন যে আমরা নিরামিষ হাসি না দেখলাম যে তারা মাছ মাংস কি এইসব আপনারা বলছেন যে আপনার না আমরা নিরামিষ আসি না আমরা প্রসাদ সেবন খারে আছি আমরা নিরামিষ ও খাই না যদি সেটা শুদ্ধ ভগবানকে অর্পিত হয় না তারপর দেখলাম যে ওই ভক্তরা খুব ভরে উঠে ইংল্যান্ডে কি রকম শীত হয় সেখানে আপনারা বুঝতে কত ঠান্ডা হয় সেখানে কিন্তু শীতকালেও তারা তিনটায় চারটায় সকল সকালে উঠে এবং উঠে তারা নৃত্য এবং কেচান করে তো বুঝলাম যে তারা এতন্ন আছে কি রকম কারণ তাদের ভৌতিক সুখ তো কিছুই না খুব চপাশ্চর্য করে তবু খুবই আনন্দিত আছে সেই আনন্দ কি আছে সে তো কৃষ্ণ ভক্তি আনন্দ তো সেই জন্য আমি স্থির করলাম যে আমি যদি প্রকৃত পথে ভগবানের উপলব্ধি করতে চাই তো এই পথে আমার আত্মসমর্পণ করতে হবে তো শিলপ্রভাতে কৃপায় শ্রীচৈচন্দ্র মহাপ্রভুর কৃপায় আমি এখনো এই পথে আছি আমার দুঃখ আছে যে আমার বেশি উন্নতি হলো না কিন্তু আমার বিশ্বাস আছে যে আমরা যদি প্রতিদিন হরি কৃষ্ণ নাম জপ করি এবং আমরা যদি চেষ্ট করি হরি গুরু এবং বৈষ্ণব দেবা করতে তাহলে অবশ্যই মহাবধান অবতা পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈচন্য মহাপ্রভু অবশ্যই আমাদের কৃপা দেবেন আমরা তা কৃপা থেকে বঞ্চিত হবে না আমরা অবসয় চা কৃপায় পরম সিদ্ধি লাভ করবো সেই পরম সিদ্ধি কি আছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি সেটা আমাদের লক্ষ্য তো এইখানে এসে আমরা শিলপ্রভুপাত এবং সমস্ত পরম্পরা আচার্য আপনারা ও আপনাদের জোর লাভ মানব জন্ম সফল করবেন এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি মার্গে অনুশীলন করা উদ্দেশ্যে আমি দুই ছোট পুস্তক লিখেছি বাংলা নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের এবং বৈষ্ণব শিক্ষা ও সাধনা এই দুই বইয়ের মধ্যে আপনারা প্রাথমিক উপদেশ পাবেন তো কি করে নিজের ঘরে শুদ্ধ খ্রিস্ট ভক্তি পালন করা হয় কি করে মন্ত্র বলে চোপীচন্দন লাগানো হয় কিভাবে গৌর বৈশাখ বিধি অনুসারে পূজা বেদি স্থাপন করা হয় এবং আরতি করা হয় কি করে ছসিমালায় জব করা হয় এবং বৈশাখ সম্প্রদায় অনুমোদিত অনেক খেচান গান আছে এই বইয়ের মধ্যে এবং যা আছে আমরা এখানে একদিন থাকবো তারপরে চলে যাবে কিন্তু আপনারা যদি চান আপনারা একটি স্মৃতি নিতে পারেন যার মধ্যে ষোলো ভক্তি পূর্ণা প্রবচন আছে এইসব তো এই দুই রকম বই পাওয়া যাবে এবং সিদি পাওয়া যাবে এইখান আপনাদের কোন প্রশ্ন যদি থাকে তো দয়া করে বলুন এবং আমি চেষ্টা অনুসারে উত্তর দিতে কার প্রশ্ন আছে কি প্রশ্ন আছে কি প্রশ্ন প্রশ্ন মন্তব্য অভিযোগ কারো অভিযোগ আছে কারো প্রশ্ন থাকে যদি খারাপ প্রশ্ন না এর অর্থ হচ্ছে যে আপনারা আমার সকল কথা গ্রহণ করছেন নাকি আমি সবকিছু যা বললাম আপনারা সবাই কি সব কিছু করেন কেন গোবিন্দকে কেন আমরা বাম এ দেখে গোবিন্দকেই প্রণাম করে সাধারণত মন্দিরে কোবিন্দের সামনে করুর স্তম্ভ আছে করুরা হচ্ছেন বিষ্ণু মন্দিরে বিষ্ণু নারায়ণে বাহন। এবং তিনি বিষ্ণুর সামনে দাঁড়িয়ে থাকেন গুরুদের স্তম্ভে সেবা আদেশ করার জন্য অপেক্ষা করেন তো গুরুরা হচ্ছেন আমাদের গুরু এবং যাতে আমাদের পা সম্মুখে দেখা হবে না যাতে আমরা গোবিন্দকে প্রণাম করে গরুর কে অপরাধ না করে আমরা বাম এদিক দেখা তো মনে সেই সাইড আমরা করে এবং দেবতা গণকে আমরা অন্যদিক থেকে প্রণাম করে তো এ দ্বারা যেই পার্থক্য আছে বিষ্ণু ভগবানের মধ্যে এবং সকল দেবতার মধ্যে সেজন্য বিষ্ণু ভগবানের জন্য এবং দেবতাদের জন্য সম্মান দেওয়া পূজা করা বিধি একে একটু আলাদা থাকে যেমন কৃষ্ণকে আমরা কিরকম ফুল অর্পণ করি সেটা শিব এবং কালীদের কৃষ্ণকে চম্পা চমেলি মারুগন্ধে এবং শিব এবং কালীকে পূজা প্রণালী একটু আলাদা আছে কৃষ্ণের বৈশিষ্ট্য আছে শিবদের বৈশিষ্ট্য আছে আহাদিছু কর পার্থক্য পূজা এবং ভজন ভজন এই শব্দে পূজা এবং ভজনের মধ্যে কি পার্থক্য আছে তো ভজন এর আর্থ আছে ভজন হচ্ছে সমর্পিত আর্থ সমর্পিত ভক্তদের সারাজীবন जन कर तब समय भजन कर भजन मध्य कि श्रवण क्या भजन मध्य अर्चन विधिओ आर्चने मध्य पुजा विधि आजा से धूप দ্বীপ ফল ফল জল ইত্যাদি দ্বারা করা হয় এবং পূজা যথাসময় করা হয় কিন্তু ভজন সেটা সময় করা যায় ভজন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্ধ ভক্তি কৃষ্ণ কৃষ্ণ প্রেম দিতে ধরে শক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর নাম লইলে তো পূজ হচ্ছে এক বিশেষ বিধি যা দ্বারা ভগবানের আরাধনা করা হয় এবং পূজা বিধিতেই অনেক নিয়ম আছে ভজন সেটা সময় করা হয় এবং ভজন বিশেষ করে অনেক নিয়ম আছে না শুধু ভক্তদের হাওয়া আকাঙ্ক্ষী দেয় সাধনা যা মধ্যে শ্রবণ কীর্তন মুখ্য আছে পূজাও করা হয় সেটা বজনে এক অঙ্গা আছে তো পূজা সেটা অপূর্ণা বজন হচ্ছে পূর্ণা আর কোন প্রশ্ন পূজা সেটা বিধি অনুসার যথাসময় যথা বিধি অনুসারে করা হয় ভা রাগ পথে বিধি মার্গ আছে এবং রাগ মার্গ আছে ভজন প্রণালী রাগ মার্গে হ ठीक अनुष्ठान अनुष्ठान समाप्ति প্রসাদ বিতরণে দেন হরি খ্রিস্ট কীর্তন করুন রাধে রাধে কীর্তন করুন কিন্তু প্রভুপাত সেইটা বেশি অনুমোদন না রাধে রাধে মুক্ত পুরুষে কীর্তন আছে হরি খ্রিস্ট কীর্তন সেইটা সাধক এবং সিদ্ধদের জন্য আছে আমরা যদি রাধে রাধে বলে তো খ্রিস্ট কথায় আছে যদি হরে কৃষ্ণ কীর্তন করে তো হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ তো রাধে রাধে বলা থেকে আরো ভালো আছে হরি কৃষ্ণ কীর্তন কর এবং বিশেষ করে প্রভুপাত শিক্ষে দেননি যে আমরা রাধে রাধে কীর্তন করব সহজীয়গণ সেটা বেশি করে। হরি কৃষ্ণ কীর্তন করব এর মধ্যে রাধা এবং কৃষ্ণের নাম উচ্চারণ হবে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন ওইটাও আমরা কি উচ্চারণ কি আমি শুনতে পাচ্ছি সে আমি বললাম না আমাদের নিজের কোন মত নেই কোন নিজের শাস হচ্ছে ভগবানের বাণী আমাদের কি যদি মারা যায় কে বাবা মারা যায় বাবা মারা যায় বাবা বাবা মারা করার আগেই আমরা খেতান করি যা দ্বারা ভগবান সন্তুষ্ট হন এবং পরেও আমরা খেতান করে হারি সেই বা করা থেকে ভগবান সন্তুষ্ট হন এবং আমাদের পূর্বপুরুষ দে উদ্ধার হয় সেজন্য শুদ্ধ বৈষ্ণবেরা ওই কথা পারে কিন্তু আসলে কারণ আমাদের হাড়ি সেবা করার থেকে ভগবান সন্তুষ্ট হন এবং আমাদের সকল পূর্বপুরুষদের উপরে পুরো আশীর্বাদ হয় তো বৈষ্ণবেরা এইভাবে কথা পারে যে মরণে বাবা মরণে এগারো দিন পরে যে কোনো দিন পরে তো সকল বৈষ্ণবকে আমন্ত্রণ করে তাদের শিব করা হয় প্রসাদে দ্বারা এবং কীর্তন করা হয় এবং ওই সকল আমন্ত্রিত বৈশবে থেকে প্রার্থনা করা হয় যা চাই তারা ওই বাবা দেয় প্রতি আশীর্বাদ রাখবে তো এই এইভাবে আমরা করি স্মাত বিধান এবং শুদ্ধ বৈশা বিধান পৃথক আছে এতেও জটিল বিধি পালন করা দরকার ভগবান যদি সন্তুষ্ট হনকিছু জানতে পারি ঠিক আছে প্রশ্ন জিজ্ঞাসা করুন আমরা এখন যে আমরা দেখছি যে সনাতন আছে যা আদি যাহা অতি পুরাতন এবং আছে থাকবে এবং হবে কিন্তু ভগবায় শ্রীকৃষ্ণ কি বলেন লাভ করতে পারি সকল বল সেটা ক্ষণস্থায় কারণ দেবতাদের স্থিতি সেটা অক্ষণস্থন ধর্ম মনে সনাতন পরম পুরুষে আরাধনা কর্মকৃত অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা কর আপনাদের অভ্যাস আছে এই সকল শিব দুর্গা শীতলা মানস এইসব দেবতা পূজা করে কিন্তু চা থেকে কোনো আসল আধ্যাত্মিক উপকার না। সেটা শুধু কৃষ্ণের সেবাই হয় আর একটা উম বিচার আছে এর সম্বন্ধে ইলিশ চেনা ক্ষিপতি ভুজোপশাকথে শ্লোক উদাহরণ আম যদি বৃক্ষ মুলে জল সেচন করি তাহলে বৃক্ষ সম শাখা ডাল ওইসব পুষ্টি হরসরিভাবে জল দিই তো বৃক্ষের কোন উপকার হবে না ফুল ফল ওইসব তো নষ্ট হয়ে যাবে আমরা যদি সরস্বরি ভাবে জল দিই তো সেই জল বৃক্ষা মূল দিলে বৃক্ষের পুষ্টি করা হয় তো ঠিক সেভাবে সকল দেবতা মূল হচ্ছে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণের আর যদি করি তাহলে সকল দেবতারা ও সন্তুষ্ট হবে আর এই শোকে আর একটা উদাহরণ আছে যেতে আমরা যদি খাওয়া দি তো পুরো শরীরে পুষ্টি হয় কান দুর্বল আছে ঠিক মতো শুনতে পাচ্ছি না কারো কথা তো আমি খাওয়া কানে দেব যাতে তার পুষ্টি হবে তো কানে উপকার হবে তো হবে না খাওয়া খাওয়ার যদি কানে লাগায় তো আর আমাদের ওই কত সোনা বল তো আরো কম হয়ে যাবে আমরা যদি মনে করি যে আমি খুব ভালোভাবে দেখতে চাই তো খাওয়া আমি চোখে দেব তো হবে কি হবে না খাওয়া ফেতেই দিতে হবে এবং ফেদ ফেদ দেওয়া থেকেই শরীরে পুষ্টি পোষণ করা হয় তো ঠিক সেভাবে ভগবান খ্রিস্টকেই সব কিছু অর্পণ করা দ্বারা সকল দেবতারা ও সন্তুষ্ট হইবে আরে প্রশ্ন কীর্তন কর